বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের প্রোগ্রাম দেখছেন শুরুতেই আপনাদেরকে স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বায়ু বোনের আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে আমরা আপনাদের সাথে আলোচনা শুরু করেছি আর সেই বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় বর্জনীয় আমরা একজন আদর্শ মুসলিমের বর্জনীয় কাজগুলো আলোচনা শুরু করেছি এক নম্বর যে পয়েন্টটি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি শির্খ বর্জন করবে এবং শির্কের দিকে ধাবিত করে শিল্পের দিকে পরিচালিত করে নিয়ে যায় এমন যত কাজ আছে এমন যত বিশ্বাস আছে এমন যত কথা আছে সব কিছুকে আদর্শ মুসলিম ব্যক্তি বর্জন করবে সম্পূর্ণ রূপে পরিহার করবে এই পয়েন্টে আমরা গত পর্বে বলছিলাম এক নম্বর বিষয়টি সেটি হল এই আদর্শ মুসলিম ব্যক্তি সত্যিকারভাবে যদি শিরকের কনসেপ্টের ব্যাপারে তার বিভ্রান্তি থেকে যায় তাহলে শয়তান এবং শয়তানের দোষররা তাকে শির্কের ব্যাপারে প্রতারিত করতে পারে পদভ্রষ্ট করতে পারে এবং সে শির্কে লিপ্ত হয়ে যেতে পারে সেখানে আমরা কিছু উদাহরণ দিয়েছি আপনাদের সামনে গত পর্বে বলেছিলাম যে কোন ব্যক্তি বা যারা ব্যক্তি পূজা করে থাকে ব্যক্তিকে সীমা অতিরিক্ত এমনভাবে তাজিম করতে থাকে যে আল্লাহ রাব্বুল আলমিনের তাজিম যেটা আছে সেই তাজিমের মতো ইউ হ্যাভবন আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা যেভাবে করা দরকার ঠিক সেভাবেই তাদেরকে ওই ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের ভালোবাসা দিয়ে থাকে বরং কোন কোনো ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিনের ক্ষমতা আছে যে ক্ষমতাগুলো একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রব্বুল আলমের জন্য সেই বৈশিষ্ট্যগুলোকে ওই ব্যক্তির জন্য নির্ধারণ করে নেয় তাহলে এই ব্যক্তি পূজারী যারা আছে তাদেরকে যদি আপনি প্রশ্ন করেন গেস করেন ভাই আপনি কি আল্লাহ রাব্বুল আলমিনের সাথে শের করছেন সে আপনাকে একেবারে স্পষ্ট করে বলে দেবে না আমি আল্লাহ রব্বুল আলমিনের সাথে শের করছি না এই কথার অর্থ কী এ কথা অর্থ হচ্ছে শির্কের কনসেপ্টের মধ্যে তার বিভ্রান্তি রয়েছে সত্যিকার শির্কের পরিচয় সে লাভ করতে পারেনি শির্ক কাকে বলা হয়ে থাকে সেই বিষয়টি তার কাছে স্পষ্ট হয়নি যদি শির্কের বিষয়টি সত্যি কারভাবে তার কাছে স্পষ্ট হতো তাহলে সে ব্যক্তি পূজা করে নিজেকে আমি শির্ক করি না এই দাবি করার কোনো অবকাশ থাকতো না বা সুযোগ থাকতো না তারপরে যারা কবর থেকে ফয়েজ গ্রহণ করে থাকেন বরকাদ গ্রহণ করে থাকেন এমন এক ধর ভাই বন্ধু আছেন যারা বলেন যে আমরা কবর পূজা করি না কবর পূজারীদেরকে আমরা ঘৃণা করি তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই কিন্তু আমরা কবর থেকে ফয়জ এবং বরকত নিয়ে থাকি আমি বিনয়ের সাথে বন্ধুকে অনুরোধ করব বন্ধু আপনি কিভাবে বিষয়টি বিবেচনা করেছেন কবরস্থ ব্যক্তি যে ব্যক্তি মারা গিয়েছে যাকে কবরস্থ করা হয়েছে এই পৃথিবীতে কোনো রকমের ফয়জ কোন রকমের বরকত দেওয়ার অধিকার তারা আছে এটা বিশ্বাস করেন কিভাবে আপনি এটি বিশ্বাস করেন তাহলে তো আপনি সত্যিকার অর্থে আল্লাহ রবুল আলমিনের সাথে শেরক করে নিলেন তাই আপনি যখন তাদেরকে প্রশ্ন করবেন যে আপনি কবর থেকে কিভাবে ফয়জ নেন আপনি কিভাবে কবর থেকে বরকথা হাসিল করেন তারা বলবে যে না আমি কবর থেকে ফয়েজ এবং বরকথা হাসিল করি কিন্তু আমি কবর পূজা করি না শির্ক করি না কেন এই কথাটুকু কেন বলছেন তিনি শির করেন না একটিমাত্র কারণে সেটি হচ্ছে যেহেতু সত্যিকার শির্কের বিষয়টি তার কাছে জানা নেই সত্যিকার শির্ক এর পরিচয় তার কাছে স্পষ্ট নয় তাই কোনো ব্যক্তিকে পরিত্রাণ দাতা যারা মনে করে মনে করে যে এই ব্যক্তি গৌষ এই ব্যক্তি আমাদের পরিত্রাণ দানকারী এই ব্যক্তি আমাদেরকে বিপদাপদের সহযোগিতা করতে পারে যে মৃত্যুর পরে যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে যায় বিশ্বাহবে সেটাকে রক্ষা করে সেটাকে সহযোগিতা করে এবং তাকে পরিত্রাণকারী হিসেবে মনে করা হয় তাকে মনে হয় তাকে মুস্তাখাস তার কাছে পরিত্রাণ কামনা করা যায় যদি কেউ এই ধরনের আকৃদা পোষণ করে থাকেন কোনো ব্যক্তি সম্পর্কে সেই ব্যক্তি জীবিত হোক অথবা মৃত হোক তাকে প্রশ্ন করুন যে আপনি কি করেন তখন সে বলবে না আমি তো শির্ক করি না কিন্তু আসলে তার এই কাজটুকু কি তাই এই কাজটুকু সত্যিকার অর্থে শির্কের মধ্যে অন্তর্ভুক্ত তাই কোন ব্যক্তি সম্পর্কে যারা এই ধারণা করে যে আখেরাতের কাণ্ডারি মনে করে যে এরাই আখেরাতের কাণ্ডারি এরা আমাদের আখেরাতের কান্ডারি হবে আমাদের সমাজে বহু কাণ্ডারি আছে আমি তাদের বিপক্ষে বলার উদ্দেশ্যে বলছি না তাদেরকে সম্মান করব। কিন্তু তাদের এই কাজগুলো আল্লাহ রব্বুর আলমিনের সাথে শের হয়ে যাচ্ছে এই জন্য বিনয়ের সাথে তাদেরকে বলবো আপনাদের সুযোগ আছে প্রত্যাবর্তন করার বাতিলের উপর অন্যায়ের উপর এবং গর্বিত কাজের উপরে নিজেকে প্রতিষ্ঠিত না রেখে হকের দিকে প্রত্যাবর্তন করে আসা এটাই আপনাদের জন্য কল্যাণ করো আমাদের সকলের জন্য কল্যাণ তা আমরা সেই কাজটুকু করি আখেরাতের কাণ্ডারি মনে করে তাদেরকে আপনি প্রশ্ন করুন ভাই আপনার এই কাণ্ডারির কি খবর বলে যাই এই বিশ্বাহিন শাল্লাহ তালা তিনি বলছেন তিনি আমাদেরকে না নিয়ে তিনি জান্নাতে যাবেন না আমার ভাই বন্ধু কোনো ব্যক্তির এই ক্ষমতা নেই সে আল্লাহ রব্বুল আলমিনের জান্নাতে কাউকে নিয়ে যেতে পারবে এটি কোনো গেস্ট হাউস নয় এটি কারো তৈরি করা রেস্ট হাউস নয় অথবা কোনো ব্যক্তির নিজস্ব কোনো রাজপ্রাসাদ নয় এটি আল্লাহ রব্বুল আলমিনের তৈরি করা জান্নাত ওদ্যাতিল মোত্তাকিম আল্লাহ হবুল আলমিন কোরআন করিমের মধ্যে বলে দিয়েছেন মোত্তাকিদের জন্য আল্লাহ সুবাহন তালা জান্নাতকে তৈরি করেছেন সুতরাং এটা কোনো ব্যক্তির অধিকার নেই যে সে যাকে খুশি তাকে বিক্রি করে দেবে অথবা যার কাছে খুশি তার কাছ থেকে টাকা নিয়ে তাকে জান্নাত দিয়ে দেবে এই ধরনের কোনো অধিকার কোনো আলেমের নেই এই ধরনের কোনো অধিকার কোনো বুজুর্গের নেই এই ধরনের কোনো অধিকার কোনো পীরের নেই কোনো ব্যক্তি নেই কোনো কুতুব কোনো ব্যক্তির নেই কারণে এমনকি কোন রসুল অথবা আল্লাহর রব্বুল্লীর পক্ষ থেকে পেরিত নমি তাদের জন্য এই অধিকার সংরক্ষিত ছিল না তাই একেবারে স্পষ্ট কথা যদি কেউ এই ধারণা পোষণ করে থাকেন যদি কেউ মাথার মধ্যে এই চিন্তা রেখে থাকেন যে আখেরাতের কাণ্ডারই রয়েছে আমাদের যে আমাদের হুজুর আখরাতে আমাদেরকে তরিয়ে নিয়ে যাবে আখেরাতে আমাদেরকে আমাদের হুজুর আমাদেরকে রক্ষা করবে আল্লাহ রবুল আলমী আজাব থেকে অথবা জাহান্নাম থেকে আমাদেরকে জান্নাত দেবে এই ধরনের চিন্তা করার কোনো সুযোগ নেই যারা চিন্তা করছেন একেবারে স্পষ্ট জেনে নিন আপনার এই কাজটুকু সম্পূর্ণ গৃহীত শির্ক আপনি প্রশ্ন করেন কবর পূজারী যিনি কবরের চিন্তা করছেন তাকে জিজ্ঞেস করে দেখুন আমরা জিজ্ঞেস করে দেখেছি তাকে যখন বলি যে আপনি কেন এই কাজ করছেন সে আল্লাহ রবিক করার জন্য কাজ করে না সে মনে করে যে এই চিন্তা করলে হয়তো তার বড় লান হয়ে যাবে হয়তো এর মাধ্যমে সে বড় ধরনের কিছু পেয়ে যাবে অথবা এই ব্যক্তি তাকে বড় ধরনের কিছু দিতে পারবে কিন্তু সে শির্ক এটা বুঝে না তাই সে মনে করে যে আমি শির্ক করছি না কিন্তু তার এই ধারণা কোনো কাজে আসবে না যেহেতু এই কাজটুকু শির এই ধারণা পোষণ করে জন্য যেহেতু সে সত্যিকার অর্থে শির্কের যে সত্যিকার যে পরিচয় সত্যিকার যে স্বরূপ সেই স্বরূপটুকু তার কাছে স্পষ্ট নেই তাই আমরা দেখব শির্কের যে বিভ্রান্তি আমাদের সমাজের মধ্যে আছে সেই বিভ্রান্তি হচ্ছে এই যে আমাদের মধ্যে শির্ক হচ্ছে মূলত মূর্তি পূজা করা প্রতিমা পূজা করা যে কোনো ব্যক্তি মূর্তি তৈরি করে সেটা পূজা অথবা একটা প্রতিমা তৈরি করে সেটার পূজা করল কোন এই মূর্তি প্রতিমা পূজা করাটাই হচ্ছে শির্ক আর বাকি যত কাজগুলো আমরা ইতিমধ্যে আলোচনা করলাম আপনাদের সামনে এগুলোকে কেউ শির্ক মনে করেন না এবং তারা মনে করেন যে এগুলো শিল্পের কাজ নয় তারা মনে করেন এগুলো হচ্ছে মূলত মানে আল্লাহ রব্বুল আর্মিন নৈকট্য লাভ করা যায় বা এগুলোর মাধ্যমে আল্লাহ তারা সন্তুষ্টি অর্জন করা যায় এমন কাজ তাই তারা এই কাজগুলো করে যাচ্ছেন কিন্তু সত্যিকার শিল্কের যে কনসেপ্ট সত্যিকার শিল্কের যেই পরিচয় রয়েছে সেই পরিচয় যদি তারা সত্যিকারভাবে লাভ করতে পারত তাহলে তারা এই বিভ্রান্তির মধ্যে থাকতো না এই বিভ্রাটের মধ্যে তারা পড়তো না শিল্পের দুটি অর্থ রয়েছে একটি হচ্ছে আলমায়ন আল আম হচ্ছে মানে ব্যাপক জেনারেল মিনিং যেটাকে বলা হয় থাকে জেনারেল অর্থ যেটাকে বলা হয় থাকে মানে সাধারণ অর্থ সাধারণ অর্থে শির বলা হয় থাকে সেটা আমরা আলোচনা করব শিল্পের আরেকটি অর্থ হচ্ছে আলমায়ন আল খাস একেবারেই বিশেষ অর্থ যেটি শির্ক বলতে এই জিনিসগুলোকে বোঝায় এটাকে উল্লেখ করে আহলুৎ তা মাহকিক ওলামাইক রাম এর একটা পরিচয় দিয়েছেন সেই পরিচয়টুকু আপনাদের সামনে তুলে ধরবো তাহলে দুটি অর্থ তুলে ধরবো প্রথম শিরকের যেই কমন যে অর্থ রয়েছে কমন যে মিনিং রয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি সেটি হল সির্কের ব্যাপারে ওলামাইকে আমার অনেক সংজ্ঞা রয়েছে অনেক পরিচয় রয়েছে অধিকাংশ আহলু তাহকিক শির্কের এভাবে সংজ্ঞা দিয়েছেন তারা বলেছেন দা সুইয়া তো গাইরুল্লাহকে আল্লাহ রবুল আলমিনের সমকক্ষ সমান পর্যায়ে নিয়ে আসা সমকক্ষ মনে করা গাইরুল্লাহকে আল্লাহ রবুল আলমিনের সমান পর্যায়ে নিয়ে আসা সমকক্ষ মনে করা ফিমা হুয়ামিন খাসোয়া ইসিহি ওই সমস্ত ক্ষেত্রে যেগুলো আল্লাহ রবুল আলমিনের জন্য বিশেষিত বা যেগুলো একমাত্র আল্লাহ রবুল আলমিনের বৈশিষ্ট্য যেগুলো আল্লাহ রব্বুল আলামিন ছাড়া আর কারোর জন্য নয় আল্লাহ রব্বুল আলমিনের জন্য বিশেষিত এই বাহাদুরগুলো অথবা যে বৈশিষ্ট্যগুলো একমাত্র আল্লাহ রবুল আলমিনের জন্য যেগুলো আল্লাহ রব্বুল আলমিন ছাড়া আর কারোর জন্য হবে না সেই বৈশিষ্ট্যগুলোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলমিনকে মানে গাইরুল্লাহর সাথে সমপর্যায়ে নিয়ে আসা অথবা কে আল্লাহ রাবুল আলাম সমকক্ষ মনে করা সেটি হচ্ছে শির্ক এই সংজ্ঞা থেকে আপনারা বুঝতে পেরেছেন শির্ক মূলত সুনির্দিষ্ট কোনো কাজ নয় একেবারে হাতে গোনা চার পাঁচটা বা দুই তিনটা কাজ এটাকে শির্ক বলা হবে না বরং শির্ক এই বৈশিষ্ট্য যেখানে যেখানে আসবে যেখানে যেখানে গাইর উল্লাহকে আল্লাহ রব্ুল আলমিন ছাড়া অন্য কোনো কিছু বস্তু বা ব্যক্তিকে যেখানে আল্লাহ রব্লুল আলমিনের সমপর্যায়ে নিয়ে আসা হবে অথবা সমকক্ষ সাব্যস্ত করা হবে সেটাই শির্ক হবে এবং এটি ব্যাপক অর্থবোধক এবং শির্কের অনেকগুলো দিক তাহলে এর মধ্যে ইনক্লুড হবে অনেকগুলো দিক এর মধ্যে আসবে তাই আমরা দেখতে পাই যে এই যে কমন যে বক্তব্যটুকু এসেছে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই তিনটি পর্যায়ে মানুষ শির্কে লিপ্ত হয়ে থাকে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সময় হল বিরতির রমজান একটা অতি পবিত্র মাসে আল্লাপাক কোরআন নাজিল করেছেন এ মাসের মধ্যে রয়েছে লাইলাতুল কাজার সিয়াম এবং কিয়ামতের গুরুত্বপূর্ণ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 गुरुपूर्ण विषय देखा छंगे बांग रमजान রমজান হলো রহমতের এই পবিত্র রমজান হোক কারো ফলপ্রসূ আর বেশি পুরস্কার ময় আমার সাথে থাকুন এই পবিত্র রমজান মাসের প্রত্যেকটা দিন দেখুন এক ঘন্টার বিশেষ অনুষ্ঠান রমজান প্রতিদিন সন্ধ্যা সম্প্রচার দুপুর আড়াইটায় বাংলাদেশে আকাশের রং আমরা জীবনে বহুবার উপভোগ করেছি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 क्षोभ हताशा सम्पर्स्तारित देख जीवन रंग धनु कल कत कार्यक्रम ममिन बंदाल निजेटी इसलामी रंगे रंजित कर জীবনের আবার আমাদের আলোচনায় আমরা পরিচয় দিয়েছিলাম এরপরে এই পরিচয়ের ক্ষেত্রে আমরা বলছি যে এই প্রকারের শির তিনটি ক্ষেত্রে হয়ে থাকে মধ্যে তিনটি ক্ষেত্র রয়েছে যেগুলো আল্লাহ রাবুল আলমীর জন্য বিশেষিত অথবা আল্লাহ রাবুল আলমিনের বৈশিষ্ট্য এগুলো হচ্ছে মূলত তিনটি ক্ষেত্রে হয় তাকে এজন্য জন্য উলামায়ক রাম শিরকের এই তিনটি ক্ষেত্র উল্লেখ করেছেন প্রথম হচ্ছে আর রুবুবিয়া আল্লাহ রাবুল আলমিনের রুবুবিয়াতের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি গাইর উল্লাহকে আল্লাহ সুবাহ তালায়ের সমকক্ষ অথবা সম নিয়ে আসে সে ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ রবুল আলমীর সাথে সির করল রুবুবিয়াত হচ্ছে রব প্রতিপালক হিসেবে আল্লাহ রাবুল আলমিনকে রাব হিসেবে আল্লাহ রাবুল আলমিন যে বৈশিষ্ট্যগুলো রয়েছে যেই বিশেষত যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলোকে সত্যিকার বা আল্লাহ রাবুল আমিনের জন্য সাব্যস্ত করা এটা হচ্ছে আল্লাহ রাবুল আমিন রুবুইয়ত রবু ক্ষেত্রে মৌলিক বিষয় হচ্ছে তিনটি হাল্ক স্রষ্টা যেহেতু আল্লাহ সুবাহন তালা এই মাকলুকাত সৃষ্টি জগৎকে আল্লাহ সুবাহানব তালা সৃষ্টি করেছেন মুলক মালিকানা তিন নম্বর হচ্ছে কর্তৃত্ব এবং পরিচালনা কোন আছে আল্লাহর রব্বুল আলমিন ছাড়া কি তোমাদের কোনো খালেক তোমাদের কোন স্রষ্ট আছে আল্লাহ এবং আলমিন থেকে তোমাদেরকে রিজিক দেয় তোমাদের রিজিকের ব্যবস্থা করে তোমাদেরকে যে বিকাশর্বাহ করে এমন কোনো খালেকি তোমাদের আছে তারপর আল্লাহ সুহান বলছেন তিনি ছাড়া কোন প্রকৃত মাহবুদ নেই তিনি প্রকৃত মহাবুদ কিভাবে তোমরা মুখ ফিরে নিচ্ছ কিভাবে তোমরা ফিরে যাচ্ছ থেকে আমরা স্পষ্ট বুঝতে পেরেছি যে একজন ব্যক্তি আল্লাহ রাবুল আলমিনের জন্য যে বৈশিষ্ট্যগুলো একেবারে বিশেষতের ক্ষেত্রে যেই বিশেষণ গুলো তার জন্য রয়েছে আল্লাহ রাবুল আলমিনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যের ক্ষেত্রে কোন অবস্থায় যদি কোনো ব্যক্তি গাই্লাহকে আল্লাহ রাবুল আলমীর সমকক্ষ মনে করে অথবা আল্লাহ রাবুল আলমীর সম নিয়ে আসে তাহলে সে ব্যক্তি আল্লাহ রাবুল আলমীর সাথে শেয়ার করলো এবং শিরকের প্রথম ক্ষেত্রে সে পদভ্রষ্ট হল শির্ক লিপ্ত হলো এটি হচ্ছে রুববিহতের ক্ষেত্রে আল্লাহ সুবাহ তারা শির করা দ্বিতীয় যে পয়েন্টটি সেটি হলো আসমা ও সিফাত আল্লাহ আব্বুল আলমিন আমাদের রব এবং খালেক তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের প্রতিপালক তিনি আমাদের মালিক তিনি আমাদের একমাত্র নিয়ন্ত্রক আমাদের উপর তিনি নিয়ন্ত্রণ করছেন তিনি শুধু আমাদের নিয়ন্ত্রক নয় বরং এই বিশ্ব জাহানকে তিনি নিয়ন্ত্রণ করছেন এই মহান আল্লাহ আব্বুল আলমিনের কিছু আসমা এবং সিফাত রয়েছে কিছু নাম এবং গুণাবলী রয়েছে আসমা হচ্ছে নামসমূহ সিফাত হচ্ছে গুনাবলী আই আল্লাহ রবুল আলমিনের নাম এবং গুনাবলী যেগুলো রয়েছে এই নাম এবং গুণাবলীর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি গাইরুল্লাহর সাথে সমকক্ষ করে দেয় অথবা গাইরুল্লাহকে এর নিয়ে আসে অথবা আসমা এবং সিফাত এগুলোকে গাইরুল্লাহর সাথে মিলিয়ে দেয় তাহলে সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে শিরকে লিপ্ত হলো অথবা আল্লাহ রব্বুল আলমিনের নাম এবং সিফাতকে অস্বীকার করলো মেনে নিল না সে ব্যক্তি আল্লাহ রব্বুল আলমিন আসমা এবং সত্যিকার অর্থে সেরকিপ্ত হল এই ক্ষেত্রে আল্লাহ সুবাহের ক্ষেত্রে আল্লাহ সুবাহের মধ্যে সাদ করেন আল্লাহ রবুল আলমিনের অনুরূপ কিছুই না সুতরাং আল্লাহ রব্বুল আলমিনের সাথে সমকক্ষত দূরের কথা তার সাদৃশ্য দেওয়ার কোনো অবকাশ নেই তার উপমা দেওয়ার কোনো অবকাশ নেই তার তুলনা দেওয়ার কোনো অবকাশ নেই কোনো কিছুকে তার তুলনা করার কোন সুযোগ নেই লাইসেকা মিসলি হিসাই এই মখ্লুকাতের মধ্যে সৃষ্টি জগতের মধ্যে কোনো কিছুই আল্লাহ রাবুল আলমিনের তুলনী হতে পারে না অথবা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে তুলনা দেওয়ার কোনো অবকাশ নেই লাইসেকা মিস্তি হিসাই এরপর বলছেন ওয়াহু আসামি উল বাসীর তিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা সব কিছু তিনি শুনেন এবং সবকিছু তিনি দেখেন আল্লাহ রাব্বুল আলমিনের যে বৈশিষ্ট্য এবং আসমা এবং সিফাত যে নাম এবং গুণাবলী আল্লাহ সুবাহানু তালা কোরআনের মাধ্যমে জানিয়েছেন এবং রাসুল উল্লাহ সাল্লাহাদিসের মাধ্যমে জানিয়েছেন ওই আদর্শ মুসলিম ব্যক্তি সেগুলোকে সাব্যস্ত করবেন সেগুলোর ক্ষেত্রে কোন অবস্থায় আল্লাহ রাবুল আলমীর সমকক্ষ অথবা সমপরিচয়ে কাউকে সাব্যস্ত করবেন না কোন গাড়ির্লাকে আল্লাহ রবুল আলমীর সাদৃশ্য নিয়ে আসবেন না আল্লাহ রাবুল আলামীর সাথে তুলনায় নিয়ে আসবেন না যদি নিয়ে আসেন তিনি আল্লাহ রাব্বুল আলমিনের আসমা এবং সিফাতের ক্ষেত্রে সত্যিকার অর্থে সীরকি লিপ্ত হলেন আল্লাহ রাবুল আলমিনের আসমা এবং সিফাতকে তিনি সত্যিকারভাবে স্বীকার করে নিলেন না সত্যিকার ভাবে মেনে নিলেন না তিন নম্বর হচ্ছে যেই হক আল্লাহ রাবুল আলমিন বান্দার উপর অপরিহার্য করেছেন সেই হক আল্লাহর জন্য আবেদন করা বা আল্লাহর জন্য পেশ করা আর উলুহিয়াদের ক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন হুকুকের ক্ষেত্রে বান্দা যদি কোনো ব্যক্তি অথবা কোনো বস্তুকে সমকক্ষ সাব্যস্ত করে অথবা সমান পর্যায়ে আসে তাহলে সে আল্লাহ রব আলিনের সাথে শেয়ার করল এবং এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য নয় সুর আলবাকার মধ্যে মানুষের মধ্যে এমন একদল লোক আছে যারা আল্লাহ রাবুল আলমিনকে বাদ দিয়ে আল্লাহ রাবুল আলমিনকে বর্জন করে আল্লাহ রাবুল আলমকে ছেড়ে দিয়ে দুন ইল্লাহি দ্যান আল্লাহ ছাড়া অন্য সমকক্ষ কক্ষ সাব্যস্ত করে শুধু তাই নয় বরং ইউ হাব আহম কাহাবিল্লা যেভাবে আল্লাহ রাব্বুল আলমিনকে ভালোবাসার কথা ছিল ঠিক সেভাবেই তাদেরকে ভালোবাসে ওই সমকক্ষ যেগুলো সাব্যস্ত করেছে আল্লাহ রব্বুল আলমিনের সময় পর্যায়ে যে সমস্ত মাহাবুদ তারা সাব্যস্ত করে নিয়েছে ওই মাহবুদগগুলোকে তারা ভালোবাসে এমনভাবে ভালোবাসে যে যেভাবে আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসার কথা সেভাবেই তারা ভালবাসে এর অর্থ হচ্ছে আল্লাহ রাবুল আলমিনের হককে তারা সত্যিকারভাবে নষ্ট করে দেয় সুতরাং আল্লাহ রাবুল আলমিনের হকের ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি কোনো বস্তু সমকক্ষ এবং সমপর্যায়ের মনে করা হয় তাকে তাহলে এটি আল্লাহ রাবুল আলমিনের উলুহিয়তের ক্ষেত্রে শীর্ক হয়ে গেল তাই শীরকের প্রথম পরিচয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলমিনের জন্য যে সমস্ত বৈশিষ্ট্য সুনির্দিষ্ট এবং যেই সমস্ত বিষয় আল্লাহ রবুল্লা আলমীর জন্য বিশেষত সেগুলোর ক্ষেত্রে যদি কোনো ব্যক্তি গাইরুল্লাহ কে আল্লাহ রবুল্লা আলমিন সম মনে করে সেটি রুহিয়াদের ক্ষেত্রে হতে পারে রুবুইয়াদের ক্ষেত্রে হতে পারে আসমা এবং সিফাতের ক্ষেত্রে হতে পারে তাহলে সেই ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহ রব্বুল আলমিনের সাথে শির্ক করল এবং সেই কাজটুকু তার শির্ক সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করতেছিলাম শির্কের কমন যে অর্থ রয়েছে সাধারণ যে অর্থ রয়েছে সেই অর্থটি আমরা আলোচনা করলাম এবং এই অর্থ থেকে আমাদের কাছে এই বিষয়টি প্রতিমান হলে স্পষ্ট করে যে अल्लाह रबुल आलमी शेख शुदुम्र नीचोक हाथे गोना कैकटी विषय मध्य सीम्ध नये वरुँ आल्लाह रबुल आलमीन हसाइस जहाँ से आल्लाबुल आलम विशिष्ट बदत हो आल्लाह रबुल आलम निर्धारित बैशिष्ट्य हूँ सकल क्षेत्र जो गिरउल्लाह के अल्लाह रब्बुल आलमी समकक्ष मन कर गईरल्लाह के अल्लाह रबुल समकक्ष सब्यस्त करो सन्देह नहीं व्यक्ति अल्लाह रबुल आलमी सर करल जदिव से दबी करे যদিও সে মনে করে যদিও সে বিশ্বাস করে যদিও সে মুখে বলে যে আমি সীরক করি না আমি সিরকি লিপ্ত হই না কিন্তু সে সত্যিকার অর্থে শির করল এবং শিরকি লিপ্ত হল এটি আমরা এই বক্তব্যের মাধ্যমে স্পষ্টভাবে বুঝতে পারলাম এবার আসুন শির্কের দ্বিতীয় যে অর্থ রয়েছে প্রথম অর্থটি আমরা আলোচনা করলাম দ্বিতীয় অর্থটি হচ্ছে আলমায়ন আল হাস শির্কের জন্য একটা বিশেষ স্পেশাল মিনিং রয়েছে একটা বিশেষ অর্থ রয়েছে এই অর্থটুকু শির্কের কিছু ধরনকে সামনে রেখে আহরু তাহকিক মাহকিক উলামা কেরম উল্লেখ করেছেন মজুম তৌহিদের মধ্যে শেখুল ইসলাম মোহাম্মদ রহমতুল্লাহ থেকে এ ধরনের বক্তব্য উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে শীর্ষ এমন যে কোনো ব্যক্তি আল্লাহ রব আলিনের জন্য কোনো সমকক্ষ নির্ধারণ করা ইয়াদু তাকে ডাকা তাকে আহ্বান করা তার কাছে দোয়া করা সাফাত আল্লাহ রাবুল আলমিনের কাছে সাফাদ তলব করা হয় তার কাছে আশা করা তার কাছে নিজের প্রত্যাশা কামনা করা তার কাছে বিভিন্ন পরিত্রাণের আশা করা তার কাছে বিভিন্ন মুক্তির আশা করা কামা ইয়ার লহ জামি বাবু আল্লাহ রাবুল আলমিন কাছে মান্দা আশা করে তাকে ঠিক তেমনি ভাবে তার কাছে আশা করা হু এবং তাকে ভালোবাসা কামাই বাবু আল্লাহ রাবুল আলমিনকে ভালোবাসা তেমনি ভাবে তাকেও ভালোবাসা সুন্না মূলত কোরআন করিমের মধ্যে শির্ক বলতে যে জিনিসটাকে বুঝিয়েছেন এবং কোরআনে করিম এবং সুননার মধ্যে শিল্কের ব্যবহারটি প্রয়োগটি বেশিরভাগ ক্ষেত্রে এই অর্থে করা হয়েছে তাই এই আলমান খাস যখনই কোনো শিল্কের কথা আসবে যখনই কোনো আনে কেরিম অথবা শূন্যার মধ্যে শিল্পের নির্দেশনা আসবে অথবা শিল্প থেকে তা দিয়ে করা হবে সতর্ক করা হবে তখন এই শিল্পের যে অর্থটি আমরা আজকের এই আলোচনার মধ্যে বললাম সেই বিশেষ অর্থটি সাথে সাথেই সেখানে প্রয়োগ হবে যেহেতু এটাই বোঝানো হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে শিল্ক বলার মাধ্যমে তাই এটাই আমাদের জেহেনের মধ্যে মানে আমাদের চিন্তার মধ্যে মূল কনসেপ্ট হচ্ছে শির্কের এটাই এখানে চারটি পয়েন্ট উল্লেখ করা হয়েছে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সে পয়েন্টগুলো আবার রিপিট করছি যাতে করে আপনারা সেগুলো থেকে সরাসরি উপকৃত হতে পারেন এক নম্বর হচ্ছে কোন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলমীর জন্য এমনভাবে সমকক্ষ নির্ধারণ করবে ইয়াদুরহু কামাইয়াদুল আল্লাহ তার কাছে দোয়া করবে তার কাছে চাইবে কামাইয়াদুল আল্লাহ যেভাবে আল্লাহ রব্বুল আলমীর কাছে দোয়া করে ঠিক সেভাবেই দোয়া করবে তাহলে এখানে দোয়ার বিষয়টি এসে গিয়েছে আল্লাহ রাব্বুল আলমিন ছাড়া কোনো ব্যক্তির কাছে দোয়া করার বিষয় আসলেই সেটি শের এতে কোনো সন্দেহ নেই এটি স্পষ্ট হয়ে গেল দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ও ইয়স আলু হু শেফায় ক্যামাস আল্লাহ তার কাছে সুপারিশ চাইবে শাফাহ চাইবে যেভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সাফাত চায় তাহলে এখানে সাফাতের বিষয়টি এসে গিয়েছে সাফাত তলব করা চাওয়া যে এরাই আমাদের জন্য সুপারিশকারী হবে আল্লাহ রব্ুল আলমিনের কাছে অথবা উনি আমার জন্য সুপারিশ করবেন অথবা উনি সুপারিশ করে আমাকে জান্নাত দিয়ে দেবেন ইত্যাদি যদি কোনো ব্যক্তি করে থাকেন তাহলে তিনি ভুল করবেন তিন নম্বর যে বিষয়টি সেটা কাছে আশা করা অথবা আল্লাহ রাবুল আলমিন জন্য কোনো সমকক্ষ করে তার কাছে আশা করা নম্বর যে বিষয়টি সেটি হল আল্লাহ রব্বুল আলমিন বাদ দিয়ে কোনো সমকক্ষ নির্ধারণ করে তাকে ভালোবাসা যেভাবে আল্লাহ রবুল আলমিনকে ভালোবাসা সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর হাতে সময় নেই আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে ইনশাআ আল্লাহ আগামী পর্বে আপনাদেরকে বাবু এই প্রত্যাশায় এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবী আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ্যাত আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বাদরউদ্দিন আদমী আপনারা দেখছেন ফিস টিভি বাংলা Saturdays provide in